রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিলাম ওসলাতাম আল্লা রসুলহ আমিন আম্মাবাদ সুপ্রিয় দর্শক আমরা যে বিষয়টা নিয়ে আলোকপাত করছি তা আপনাদের মনে আছে তওবা এবং ইস্তফার এই দুটো শব্দকে নিয়ে এর ব্যাখ্যা এর বিশ্লেষণ সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে সমর্থন নিয়ে আপনাদের সামনে সে কথাগুলোকে ব্যক্ত করা হচ্ছে এর কী শর্ত আছে যে শর্তের প্রেক্ষিতে আমি আমার তওবা কবুল করাতে পারবো কী এমন শর্ত আছে যে শর্তটাকে ফুলফিল করতে গেলে আমি আল্লাহর কাছে ইস্তেকফফার করতে গেলে আল্লাহতালা আমাকে ক্ষমা দেবেন এ সমস্ত কথাগুলো আমরা বিগত দিনে শুনেছি আজ আপনাকে বলবো যে তওবা করা এবং তওবা না করা এ দুটো জিনিস কত বিপজ্জনক বা এবং কত কঠিন জিনিস এই দুটোর মধ্যে একটা একটা করে আলাদা করছি আপনাকে ত না করা কত বিপজ্জনক এবং তওবা করাটা একজন লোকের হিতে কত মঙ্গলকারী এটা আবার লক্ষ্য করুন আল্লাহ রাবুল আলমিন পরিষ্কার বলছেন এমন কিছু লোকের কথাকে আলোচনা করতে গিয়ে সে লোকগুলো মদিনায় গিয়ে এই ঘটনাটা ঘটেছিল এবং সেই লোকগুলো সম্বন্ধে তাদের ব্যাখ্যা বিশ্লেষণ তাদের তবা এবং ইস্তেফার সম্পর্কে আল্লাহ তালা একবারে খাস করে আয়াত নাজেল করে দিয়েছেন কোরআনে করিমের ভেতরে যেমন আমি বলছি তা বলা হয়েছিল কি ও আল্লাহ সালাহিল্লা খুল্লিফু এবং ওই তিনজন লোক যারা যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে রেখেছিল সেই তিনজন লোকের আলোচনা শোনো সেই তিনজন লোকের কি হয়েছিল তাদের অসুবিধা অভাব অভিযোগ তা শ্রবণ করো এবং তারপর তাদের তওবা সম্পর্কে কিছু কথা জানতে হবে তা কি কথাটা হচ্ছে এই খুব সংক্ষেপে বলছি যে খুব দুর্দিনে একটা যুদ্ধের ডাক পড়েছিল আল্লাহ নবীর পক্ষ থেকে সেটা হচ্ছে তাবুকের অভিযান তাবুক যুদ্ধের জন্য সবাইকে আল্লাহ নাবি তৈরি হতে বলেছিলেন সবাই সাহাবায়কেরাম তৈরি হয়ে গেলেন কেন যে এটা হাদিসের ভেতরে আলোচনা করা হয়েছে কোনো মানুষ যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসে যুদ্ধ করবো না বলে সে যদি নিজেকে সরিয়ে নেয় তাহলে আল ফেরারো মিনা জহফ মিনাল কাবায়ের যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া এবং যুদ্ধকে আবার অগ্রাহ্য করা অস্বীকার করা আমি যাব না যুদ্ধের মাঠে যদি আমি যাই মরে যাব এই মরণকে বলে ভয় করা এটা বিশাল বড় জিনিস তাহলে এই জিনিসগুলো হচ্ছে বড় গুণার অন্তর্গত সেই সময় প্রয়োজন মনে করা হয়েছিল যে যতগুলো পুরুষ সৈনিক মোদিনাতে আছে সবাই এই দুর্দিনের অভিযানে অংশগ্রহণ করবে একের সঙ্গে আর এক যুক্ত হলে দুই হবে দশের সঙ্গে আর দশ যুক্ত হলে কুড়ি হবে তাহলে এইভাবে এক একজন সৈনিক সবাই যদি মোদিনা থেকে বের হয় গচ্ছিত আকারে তাহলে মুসলমানদের সংখ্যাটা বৃদ্ধি পাবে আর আমাদের যুদ্ধ জয় করতে সুবিধা হবে এই বলে আল্লাহ রসুল সমস্ত সৈনিককে বলেছিলেন তোমরা বেরিয়ে পড়ো ঠিক সেই সময়ে তিনজন মুসলমান তিনজন সাহাবি মুরারাবিন দাবি, রাবি হেলাল বিন ওমাইয়া কাব বিন মালেক এই তিনজন লোক এক জনের কাছে এক এক রকমের ওজোর আপত্তি ছিল আমি সবটা খুলছি না আমি শুধু একটুখানি আপনাদের প্রয়োজনটাকে মিটাবার জন্য বলছি যে কাহাবিন মালিক বলেছিলেন যে আমার ঘোড়া তো শক্তিশালী আমি যদি আজ সকাল বেলায় যুদ্ধে না বেরিয়ে আমি যদি বিকালে বের হই তাহলে এই লোকগুলো আমার সঙ্গীরা কতদূর দূর আগিয়ে যাবে আমার থেকে যদি 20 কিলোমিটার আগিয়েও যায় তাহলে আমি পেছন থেকে তাদেরকে ফলো করে চলতে গেলেও আমার তেজ যানবাহন আছে আমি তাদের সাথে উঠে যাব এই যে একটা চিন্তা এই যে একটা ভাবনা তার মনের ভেতরে জন্মিল সকালের কাজটা বিকালে হয়ে গেল বিকাল যখন হয়ে গেল। তখন মনের ভেতরে আর পাঁচটা সাতটা কল্পনা জেগে গেল বিকালটা আবার সকাল হয়ে গেল যখন সকাল হয়ে গেল। তখন মনে মনে খেয়াল জন্মিল যেখানে পূর্বকার সৈনিকরা চলেই গেছেন চব্বিশ ঘন্টার রাস্তা আমি এখন চব্বিশ ঘন্টা পরে যদি রওানা দেই তাহলে তাদের সঙ্গ পাওয়াটা খুব দুরহ ব্যাপার হবে আর এতদূর রাস্তায় একা একা কিভাবে যাবো সম্ভব আর নয় যা যা হবে দেখা যাবে এই বলে তিনি বাড়িতে বসে গেলেন তাহলে এই যে ওজোরটা তার কাছে আছে তো এই ওজোরটা তার কাছে আসলে ওজোরটা কি আর লোকেরা বলছে কি তো লোক তো বলবেই অনেক কথা কেউ বলেছে যে হাবাসাহু বোর দা যে আর জানেন কাববিন মালেক এই গত কদিন হলো দুটা নতুন চাদর কিনেছে একটা গায়ে ওড়বার জন্য আর একটা পরনে পড়বার জন্য তো এই নতুন চাদর দুটোকে সকালে আর বিকালে দেখছে আর দেখে দেখেই সময় কাটাচ্ছে তো তাকে যুদ্ধ থেকে রুকে দিয়েছে তার এই দুই চাদর নাহলে সে লোকটা হয়তো আসতো যাই হোক এরা যুদ্ধে অংশগ্রহণ করেনি ফলে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পর আল্লাহ নবী আদেশ জারি করলেন সাহাবাই কেরামদের মাঝখানে শাহাবাই কেরামরা তোমরা এই তিনজনের সাথে ওঠা বসা কথা বলা আদান প্রদান করা সব কিছু বন্ধ করে দাও এটাকে আমরা কি বলি বাইকাট বলি সোশ্যাল বাইকাট সামাজিকভাবে তাদেরকে ছিন্ন করে দেওয়া হলো যে কোনো প্রসঙ্গ নিয়ে যার কাছে যাওয়া হয় সেই ব্যক্তি ওর কাছ থেকে কেটে পড়ে কথা বলতে চাই না এইভাবে তাদের কিছুদিন গত হয়ে গেলো তারপরে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে নাবিকে আদেশ দেওয়া হলো যে এদেরকে শুধু এই সামাজিকভাবে বয়কট করে নয় আরও একটা বড় বয়কটের মুখে ফেলে দিতে হবে তা কি তা দ্বিতীয় পর্যায়ে বিধান এলো এরা নিজেদের ফ্যামিলির কাছে নিজেদের আহলিয়াদের কাছে এক স্থানে এক বিছানে তারা রাত কাটাবে না তাদের বিবিরা এদের সেবায় আসবে না তাদের বিবিরা এদের কথা শুনবে না অন্যান্য মুসলমান যেভাবে দূরে দূরে অবস্থান করছে ঠিক সেইভাবে তাদের বিবিরাও তাদের থেকে দূরে দূরে অবস্থান করবে তাহলে এই জীবনটা কত সঙ্গীন হয়ে গেল তাদের উপরে এই জন্য কোরআনে কারিমের ভেতরে আল্লাহ রবুল আলমিন তাদের কথা আলোচনা করতে গিয়ে বলছেন জাকাত আলাই হিমুল আল্লাহর এই কুশাদা জমিন এত বড় ভূমি বিশাল ভূমির উপরে মনে হচ্ছে তাদের পা রাখার জায়গা নেই তাদের শ্বাস নেয়ার জন্য সমুচিত সেখানে হাওয়া নেই এইভাবে কাছাকাছি যে তারা চল্লিশ দিন মতো রকম কষ্টের মধ্য দিয়ে দিনটাকে কাটিয়ে দিয়েছে তারপর আল্লাহ রাবুল আলামিন তাদের জন্য তবার বাণী পাঠাচ্ছেন তাহলে এই মাঝখানে যে কটা দিন গত হয়ে গেছে এই সময়টুকুর মধ্যে তাদের ভেতরে ছিল এইটা অনুসূচনা নিজেদেরকে একটু করে মন্তব্য করে নিজের আত্মাটাকে সাঁশিয়ে দেওয়া একবার একটু করে নিজের সম্বন্ধে একটু মন্দ মন্দ করে ধারণা করা তুমি কেন রুকে গেলে তুমি এইভাবে পিছিয়ে কান থেকে গেলে দুনিয়ার লোক যেতে পারল তুমি যেতে পারলে না তুমি অন্যায় করেছো তুমি লোভে পড়ে গেছো তোমাকে গাফেলতি ধরে নিয়েছে তোমার এই অহংকার হয়ে গেছে এই বলে নিজেকে তিরস্কার করার মধ্য দিয়ে তারা আল্লাহর রব্বুল আলবিনের কাছে অনুসূচনা প্রকাশ করেছিল এবং এরা দিন আর রাত তবা করেছিল আল্লাহর কাছে ইসতেক ফার করেছিল সেই ইস্তেক ফার করাতে এই যে কটা দিন সময় চলে গেল এই সময় কটার মাঝখানে আল্লাহর সাথে যে তাদের এই কথাগুলো হতে থাকলো শেষ পর্যন্ত তাদের তওবা কবুল করা হলো তাদেরকে নিষ্কৃতি দেয়া হলো তাহলে তারা মার্জনা পেয়েছে তারা নিজেদের ভুল থেকে নিষ্কৃতি পেয়ে গেছে তারা এখান থেকে নিজেদের পাপটাকে মুছে নিতে পেরেছে আল্লাহ তালার কাছ থেকে কার দৌল হতে পেরেছে কিসের দৌল হয়েছে একটিমাত্র জিনিস তা হলো এই তওবা এবং এটা হলো ইস্তেকাফার যদি এটা না করে থাকতো তাহলে তারা কিন্তু নিস্তার অবশ্যই পেতো না এই আমি গোড়াতে একটা কথা আপনাদেরকে বলেছিলাম যারা তওবা করে না তাদের জন্য তওবা কত সাংঘাতিক জিনিস যে তার পরিণামটাকে খারাপ করে দেবে আর যারা তওবা করে তাদের জন্য তওবাটা কত মঙ্গলদায়ক যে এখান থেকে আপনি অনুমান করতে পারেন যে আল্লাহ রবুল্লা আলমিন এত বিশাল বড় একটা পরীক্ষার মধ্য দিয়ে তিনজন লোককে পরীক্ষা করেই নিলেন শেষ পর্যন্ত তারা তওবার দ্বারাই এবং ইশতেক ফারের দ্বারাই রেহাই পেয়েই গেছে আল্লাহ তাদের তে কবুল করেছেন প্রিয় বন্ধুরা আপনাদের সামনে এই বিষয়ে মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सातटांगे बांगल्पी मोनी ना आनस तो, तो ना करे। से करते ही चाहे तब जान हे अल्लाह जीवित रखु जेपर्त जीवन पक्षे कल्याणकर मृत्युदान कर मृत्यु दिन रात सकाल सन्दाय जेने, जेने। किह रही ক্ষমা করে দেবেন কিন্তু জানেন কোনটি কবিরাগুনা বেঁচে থাকতে চান কবিরাগুনা থেকে তাহলে যোগ দিন আমার সাথে পিস টিভি বাংলায় দেখুন বড় গুণা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়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 তার পর আল্লাহ রবুল আলামিন তাদের জন্য তবার বাণী পাঠাচ্ছেন তাহলে এই মাঝখানে যে কটা দিন গত হয়ে গেছে এই সময় টুকুর মধ্যে তাদের ভেতরে ছিল এইটা অনুসূচনা নিজেদেরকে একটু করে মন্তব্য করে নিজের আত্মাটাকে সাঁচিয়ে দেওয়া একবার একটু করে নিজের সম্বন্ধে একটু মন্দ মন্দ করে ধারণা করা তুমি কেন রুকে গেলে তুমি এভাবে পিষে কান থেকে গেলে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 তাদের তওবা কবুল করা হলো তাদেরকে নিষ্কৃতি দেওয়া হলো তাহলে তারা মার্জনা পেয়েছে তারা নিজেদের ভুল থেকে পেয়ে গেছে তারা এখান থেকে নিজেদের পাপটাকে মুছে আল্লা তালার কাছ থেকে কার দৌল হতে পেরেছে কিসের দৌল হয়েছে একটি মাত্র জিনিস তা হলো এই তৌবা এবং এটা হলো ইস্তেফার যদি এটা না করে থাকতো তাহলে তারা কিন্তু নিস্তার অবশ্যই পেতো না এই আমি গোড়াতে একটা কথা আপনাদেরকে বলেছিলাম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 যে আমি এই কথাগুলো বলে এই জিনিসটা বুঝাতে চাইছি যে তিনিসটা যারা আঞ্জাম দেয় তাদের জন্য মঙ্গলকারী এবং যারা এর থেকে গাফিল থাকে উদাসীন থাকে তার জন্য এটা সর্বনাশী এই জন্য এই কথাটা সব সময় আমাকে মাথায় খুব তীক্ষ্ণভাবে এবং খুব মগজ থাকে চোখা করে রাখতে হবে নিজের কাছে এটাকে যেন আমি দূরে না সরিয়ে দিয়ে এটাকে যেন আমি ভুলে না যাই তারপর আপনাকে এই মর্মে আর একটা কথা বলি অপরাধকে কোনো সময় বলবেন না যে এটা ছোট তার জন্য লাগবে না। অপরাধ এটা বড় তার জন্য তবা লাগবে ইসতেক ফার লাগবে এমন কথাটা চিন্তা করবেন না এবং আর একটা কথা এই ভ্রমে থাকবেন না আমি নামাজি আমি হাজি আমি গাজি আমি আল্লাহর একজন বান্দা। আমি আল্লাহর কোনো সময় বেয়াদি করি না একবার জীবনে হয়েছে তার জন্য আমাকে যে আল্লাহর কাছে এত আকুলি বিকুলি করতে হবে আর কাঁদ্যে কাটতে হবে তবা করতে হবে তা নয় এই রকমের বাজে ধারণা এই রকমের ভ্রান্ত খেয়াল কখনও মগজ জানবেন না তবা করতে হবে সে গুণা ছোট হোক কিংবা সে গুণা বড় হোক আপনাকে আমি দেখাচ্ছি একটা সামান্যতম অন্যায়ের কথা এখান থেকে আপনাকে শুধু ইব্রাত এবং শিক্ষা গ্রহণ করতে হবে তা কি আমি আপনাকে জানাতে চাইছি জাহাজ নূহ আলহি সালাম তিনি দাওয়াত এবং তাবলিগের কাজে নিজেকে ব্যয় করেছেন বহুদিন সময় দিয়েছেন তো অনেক কথার মধ্যে কার একটা ছোট কথা হলো এই তার নিজের সন্তানকে তিনি তার নিজের দাওয়াতের সহযোগী করে তুলতে পারেন নি সমর্থক করে তুলতে পারেন নি নিজের পিতাকে ছেলে মেনে নিতে পারেনি যে ইনি হাকের দাওয়াত দিচ্ছেন ন্যায্যের দাওয়াত দিচ্ছেন এটাকে আমি কবুল করি তাহলে আপনারা হয়তো শুনেছেন এই নামটা যে কিন আন এটা হাজরতের নুহের অবাধ্য সন্তান সে মানতে চায়নি নিজের বাবাকে মানতে চাইনি আল্লাহর গ্রন্থকে মানতে চায়নি দাওয়াত এবং তাবলিগের কথাকে শেষ পর্যন্ত পরীক্ষার মধ্যে তার কমকে ফেলে দেওয়া হয়েছিল দিয়ে আল্লাহ তালা বন্যা ডেকে এনেছিলেন সে দেশের মাটিতে এত বিশাল বড় প্লাবন হয়েছিল যে সেই প্লাবন এমন ঐতিহাসিক প্লাবন যে এত দূর পর্যন্ত পৃথিবীতে কখনো বন্যা বা প্লাবন এসেছে হয়েছে কোনো রেকর্ডে আপনি খুঁজে পাবেন না এত বিশাল বড় প্লাবন সেই যুগের লোকের সামনে আনা হয়েছিল যেই সমস্ত কটা লোক নাবিকে বিশ্বাস করেছিলেন তারা সাথে এবং জানোয়ারদের জীবদের প্রাণীদের একটা একটা একটা করে জোড়া নিয়ে তিনি নৌকায় উঠেছিলেন এবং এই নৌকাটা যতক্ষণ ভাসমান থাকবে ততক্ষণ পর্যন্ত এ লোকগুলোর খাবার দাবার এদের কাছে আছে যেদিন বন্যা নেমে যাবে তখন এরা আবার নৌকা থেকে নেমে আবার নতুন করে জীবনটাকে আরম্ভ করবে আল্লা তালা সমস্ত কাফিরদেরকে সমস্ত বিনদেরকে সমস্ত অবিশ্বাসীদেরকে এই বন্যা দিয়ে তাদের শেষ করে দিতে চেয়েছিলেন তাদেরকে সাঙ্গ করে দিতে চেয়েছিলেন এই উদ্দেশ্যে যখন বন্যাটা এসে গেল সেই সময় মনের ভেতরে ছেলে যদি ও হয় ছেলে যদি অবাধ্য হয় তো তাতে গেলে মা কিছু মায়া যে কমে যায় কমে যায় না মায়া একটা আলাদা জিনিস সেটা দিনের ব্যবধান আলাদা যে দিনের দিক দিয়ে আমি আল্লাহকে মানি সে আল্লাহকে মানে না এই দূরত্বটা আলাদা জিনিস কিন্তু মমতা সেই ব্যবধানকে মানতে রাজি নয় যখন বন্যার মুহূর্তে চারিদিকে পানি আর পানি হাজরাতে নুহ বুঝতে পারছেন যে আমার এই ছেলে বাঁচবে না একে ডুবে যেতে হবে তো সেই সময় আল্লাহর কাছে সামান্য একটা আরজি পেশ করেছিলেন তাহলে এই যে আল্লাহ আমার চোখের সামনে আমার ছেলে হাবু হাবু হাবুডুবু খাচ্ছে এবং এটা আমার আহাল আহালের মানে হলো আমার পরিবার স্ত্রীকে ছেলে আর মেয়েকে এগুলোকে সবকে পরিবার বলা হয় তাহলে আল্লাহর কাছে তিনি দাবি করলেন যে এইটা আমার আহাল অতএব আমার আহাল আমার চোখের সামনে ডুবে যাবে আমার পরিবারের একটা সদস্য এই বন্যার পানিতে যাবে এটা আমি কেমন করে মেনে নিতে পারি আল্লাহ তুমি যদি অনুমতি দাও তাহলে একে বাঁচাবার একটা ব্যবস্থা করি এমন কথাটা বলাতে আপনি নিজের মস্তিষ্ক একটু জোর দিয়ে ভাবুন যে ছেলেটা তার ইমানদার নয় অথচ তাকে আল্লাহর নাবি কি বললেন এটা আমার আহাল এটা আমার পরিবারের সদস্য এই কথাটুকুনি আল্লাহ তাল্লার কাছে কেমন ও আমার জিত হলো যে আল্লাহ এটাকে এত অপছন্দ করলেন শেষ পর্যন্ত বলেই বসলেন নাবি কে ইন্নাহসামিন আহলেক এটা তোমার আহাল নয় এটা তোমার পরিবারের সদস্য নয় তোমার অরুস থেকে জন্মেছে বটে কিন্তু একে তুমি তোমার আহালের ভেতরে কেন গণনা করে নিলে তুমি তোমার সদস্যের অন্তর্ভুক্তি কেন করে নিলে তাকে যেখানে তুমি জানো যে সে তোমাকে বিশ্বাস করে না আমাকে বিশ্বাস করে না আল্লাহ একটু কড়া করে বলে দিলেন আমাকে মানতে গিয়ে অস্বীকার করেছে আমাকে বিশ্বাস করতে গিয়ে তাদের দিধা এবং সংকোচ থেকেছে তারা জালিম এবং জালিমদেরকে আজকে ডুবিয়ে মেরে ফেলে দেওয়া হবে খবরদার এর ব্যাপারে তুমি আমার কাছে কোনো সুপারিশ নিয়ে আসবে না যখন বুঝতে পারলেন একজন নাবি যে আমার এই টুকুই কথা বলা আল্লাহর কাছে অন্যায় হয়ে গেছে আমি এই টুকুই গুণা আল্লাহর কাছে করে বসলাম ভুল আমি করে বসলাম সঙ্গে সঙ্গে তিনি আল্লাহ তাল্লার কাছে ইস্তেখার করতে শুরু করলেন এবং পরিষ্কারভাবে বলছেন তিনি যে হে আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো আমি তোমার কাছে প্রথমে ক্ষমা চাইছি প্রার্থী। তুমি আমাকে ক্ষমা দাও এবার তুমি যদি আমাকে ক্ষমা না করো তো তিনি শেষে কি বলছেন আকুন তাহলে তা আমার সর্বনাশ হয়ে যাবে যেমন মানুষ হয়ে যায়, যাদের যাদের কোনো গন্তব্য নেই, কোন উদ্দেশ্য নেই যাদের নেই, যাদের কোনটা একেবারে ঠিক সেইরকম একটা ব্যর্থ মানুষের মধ্যে আমি হয়ে যাব তাহলে আল্লাহ তুমি আমার ইজতেক ফারটাকে কবুল করে নাও কি এমন বিশাল কথাটা বলেছিলেন সামান্যতম একটা ভুলের জন্য তিনি আল্লাহর কাছে ইশতেক ফার কামনা করতে একটুও কুণ্ঠা বোধ করলেন না একটুও দেরি করলেন না তাহলে আমি সেটাকে যদি এখন আমার বাস্তব জীবনে ফলো করতে যাই তাহলে দেখুন যে এর চাইতে কত বড় বড় কত মারাত্মক মারাত্মক অপরাধ করে বসে আছি তথাপি আমার ভেতরে কোনো হেলদোল নেই বন্ধুরা আমার কোরআনে কারিমের ভেতরে আল্লাহ রব্বুল আলামিন আর এক জায়গাতে বলছেন যে সমস্ত লোকেরা আল্লাহ রব্বুল আলমিনের সাথে অন্য কোনো মানুষকে কোনো জীবকে কোনো পাথরকে কোনো গাছকে শরিক করে না আল্লাহ বলে नफसल्ला हर इक समस्त लोक एक मानसर जान के मारे ना हत्या करना बिना कारण इन अधिकार छाड़ा ইসলামের হক ছাড়া কোনো মানুষের প্রাণ নেই না কোনো মানুষকে হত্যা করে না ইসলামের হক বলতে কি কেউ যদি কাউকে মার্ডার করে থাকে কেসাস হিসেবে তাকে মারতে হবে তাহলে এই যদি কোনো কেউ কাউকে কেশাসে মারতে যায় তাহলে সেই ব্যক্তি দায়ী নয় এটা হলো ইসলামের হক কোনো মানুষ যদি কোনো মানুষকে রজমে অংশ গ্রহণ করে তাকে জীবন বিপন্ন করে দেয় তাকে মেরে ফেলে দেয় তো তার জন্য তুমি একটা মানুষের জীবন মেরে ফেলেছ এই বলে তাকে দায়ী করা যাবে না এটাকে বলা হয় ইল্লা বে ইসলাম এটা হলো ইসলামের হক তাহলে ইসলামের হক পালন করতে গিয়ে যদি মেরে থাকে তাহলে মেরেছে তাছাড়া অন্য কোনো কারণে কোনো মানুষের জীবন হানি করেনি মারেনি তারপরে আবার আল্লাহ তালা বলছেন ওয়ালা ইয়াজনুন আর কিছু লোক যারা নিজের জীবনে জেনা করেনি ব্যবিচার করেনি নিজের আব্রুকে সহি সালামত এবং সুরক্ষিত রেখেছে তাহলে এমন যারা গুনে গুণান্বিত তো সেই লোকগুলো তো ভালো কিন্তু যারা এই তিনটা গুণে গুণান্বিত নয় যারা এটা করে দিতে পারেনি তাহলে উল্টাটা ভাবুন যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকেই পূজা করেছে যে সমস্ত লোকেরা অন্যায়ভাবে মানুষের যান নিয়েছে যে সমস্ত লোকেরা ব্যবিচার করেছে পরের ইজতকে নিয়ে খেলা করেছে এই তিন রোগে আক্রান্ত হয়েছে তাহলে তাদের সম্বন্ধে আল্লাহ তালা বলছেন ইয়ালকা আসামা এরা গুনাহের ভাগিদার হয়ে গেল এই বলে আল্লাহ রবুল আলমিন তাদেরকে সাবধান করে দিলেন দেয়ার পরে আবার বলছেন তাদেরকে কেয়ামতের দিন কঠোর থেকে কঠোরতম আজাবে গ্রেফতার করা হবে এবং কঠিন থেকে কঠিনতম আজাবে সমীন তাদেরকে করা হবে এত ভয়ানক এত বিশাল আজাবের মুখে পড়ে গেল তিনটি দোষ যে বর্ণনা করা হলো এই তিনটি দোষের কারণে তারপরে আবার আল্লাহ রাবুল আলমিন একটু পরে আবার গিয়ে বলছেন আমানা। তিনটা কথা আবার বলছেন আল্লাহ তালা হ্যাঁ তবে সে যদি কি করে তো বা করে আমানা এবং ইমানটাকে মজবুত করে নেই যে দুর্বলতার কারণে তাকে এই রকমের পানিশমেন্টের কথা বলা হলো সেই দুর্বলতাটাকে সে যদি সরিয়ে নিতে পারে এবং তারপরে যে কুকৃতিগুলো করেছিল একটু আগে অর্থাৎ ব্যবিচার করা অন্যায়ভাবে কাউকে হত্যা করা এবং আল্লাহ রব্বুল আলমিনের সাথে সিরেক করে অন্য কাউরির সামনে মাথা নত করা এই আমালে বাদ এই মন্দ আমলগুলো থেকে নিজেকে এতটাই সরিয়ে নিয়ে আসতে পারলো যে আমলে সেক আমল ভালো কাজ দিয়ে নিজের জীবনটাকে আমুল বদলে দিল তাহলে এই মানুষগুলো আগে যে বদগুণ ছিল সেই বদগুণ থেকে পূর্ণ মাত্রায় ফিরে চলে আসলো ফিরে চলে আসতে গেলে আল্লাহ রবুল আলমিন যে উপায় কটা বাতলে দিলেন সে উপায়ের ভেতরে কি কি শুনতে পেলেন ইল্লা মন্ত যে তাক করলো এবং ইমান আনলো তাহলে ইমান আনা ভালো আমল করা এই দুটোর আগে স্থান পেয়ে যাচ্ছে কে তাহলে একটা মানুষের জীবনে কতটা মঙ্গল এনে দিতে পারে এই কথাটা আপনার বিবেকের কাছে আশা করি ভেসে উঠেছে বন্ধুগণ আমার আল্লাহ রবীন্দ্রের সন্তুষ্টি অর্জন কল্পে যেন তোবার দিকে এগিয়ে আসি এস্তেফারের দিকে এগিয়ে আসি আমার জীবনের কালিমা গুলোকে যেন মুছে নিতে পারি আল্লাহ আমাকে তৌফিক দান করেন কোয়াখের দাও আনা রবিল্লা আলমিন আসসালামাইকুমুল্লাহ you <laughs> তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে লাভ রাখলার দূরার সৃষ্টি করেছে সুন্নাতের বার্তা হাফেজ এবি এম হজবুল্লাহ আহমদুল্লাহ বিনাম্মদার হুসেন জাহাঙ্গীর আলম জানুন কেন আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 জয়েন্ট ডাকর নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী কাল রাত সাড়ে সাতটায় আপ পুন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলা